আমরা আদায় করছি যিনি আমাদেরকে সালাত আদায় করার পরে আবারও আমাদেরকে দিনের কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তহফিক এনায়ত করলেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যাদেরকে তৌফিক দান করেন ভালোবাসেন অর্জন করার তৌফিক দান করেন হাদিসটা আপনারা প্রায় আমার থেকে শুনে থাকবেন আল্লাহ রসুল সাল আলিয়া সাদ করেছেন যে ব্যক্তির মঙ্গল চান যার মঙ্গল কামনা করেন আল্লাহ তাকে দিনের সহেই জ্ঞান দান করেন এটা মনে রাখতে হবে যে এই যুগে ইসলামের কাজ করার লোক অনেকেই আছে क्योंकि इसलमर मूल विषय शिक्षा आकिदा चर्चा नहीं बांगदेश पाकिस्तान बोलें विशेषकर अंचलगुल गुरुत मानुष के बसिभाग शिखान है प्रियो तस्मित आलिन ओजीफा विभिन्न पीढ़ा तरीका सबक एगोर गुरुत बारा करा मूलत निजे तरिकापन्थी हमर कम जा रिक्त ना तुमराहे गुमराह ए शब्दगुल अपनी जो लोकगुलो के जिजेस करें भाई इसलम बटा এরকম ভাবে ইমানের আরাকান কয়টা ইসলামের আরাকান কয়টা ইসলামের যে রোকনগুলো তার মধ্যে মূল ভিত্তি যে তাওহিদ তাহিদের কয়টা, তাহের শর্তগুলো কি কি নাওয়াকেদুল ইমানগুলো কি কি এগুলো তারা বুঝতে পারবে না জানেও না সেজন্যই মূলত আমরা আমাদের এই আলোচনাটা করে থাকি आगे तो आगे आलोचना कर रोक ईमान बिल्ला कुफुरगुद की जिनिस आलोचनागुद के बर्जन करब आज के विषय आलोचना करते चा हे एबाद ग्रहणजोग्य हर जो शर्त की जेको एबाद ग्रहणजोग्य हर जन শর্ত কি যে কোন এবাদত আমরা করব নৈয়তটা খালেজ করে নিব যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি কার জন্য কোরআনুল করিমের সুরায় জুমার এর দুই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ফাহুদুল্লাহদ্দিন তুমি আল্লাহর ইবাদত করো সম্পূর্ণ আল্লাহর জন্য খালিশ করে আল্লাহর জন্য মুখলিশ করে খালেস পিওর আল্লাহর জন্য এর মধ্যে আর কোন বেজাল থাকবে না বেজালটা কিরকম মনে করুন অনেক লোকই আল্লাহকে ডাকে সাথে একটু সংযোগ লাগায় পীরের মাধ্যম তো পীরের মাধ্যমে যে আল্লাহকে ডাকে সে কিন্তু আল্লাহকেই ডাকে কিন্তু সে মুখালিস্লাহদ্দিন হয় নাই সে আল্লাহর সাথে একটা বেজাল লাগাইলো অংশীদার বানাইলো। এরা খুব সুন্দর করে কবিতা মেলায় এই যে কুতুব বাগের এখানে দেখলেনা কি মিনার তৈরি করলো অপচয় করা সুন্নাত না শয়তানের কাজ। একটা মাহফিল করবে ভালো কথা মাহফিল করার জন্য একটা প্যান্ডেল যথেষ্ট ছিল কি শান দার দোতলা তিনতলা তারপরে কি এক এক গম্বুজ কিরকম তৈরি করলো এখন কোথায় গেল এটা हिंदुरा जे रखी के सजाए तैरी कर देरी विषय गो ओ लोकते बी आज संक्षिप्त अजीफा बर मध्य लिखे पीर दिले दिल मिसाइले मुर्दा दिल जेंदा है অতুলো দরিয়ার তর্কি মাঝে ডুবা তরি ভেসে যায় পীরের দিলে দিলমিশ এরপরে যেটা দেখলো কেন ভাবো জুদা জুদা যেহিদায় খোদা আবার কোন জায়গায় লেখা আছে যেহি মুর্শিদ সেহি খোদা এই যে বিষয়গুলো জেঠায় মুর্শেদ সেটাই কথা বলেন এরা বাংলাদেশের কবিতা আছে আহমদের ওই মিমের পর্দা তুলে দেড়ে মন দেখবি করছে বিরাজ আহাদ নিরঞ্জন। এরা মানুষকে বুঝায় আহমাদ আমাদের নবীন নাম আর আহাদ কার নাম আহাদ লাগতে আলিফ হা দাল আর আহমাদ লাগতে আলিফ হা মিম দাল একটা কি বেশি মিম বেশি এরা বলতে চায় এই মিমটা একটা পর্দা এই পর্দাটা খুলে দিলি আহাদ আহমাদের ওই মিমের পর্দা তুলে মন মেমের পর্দাটা উড়াই দাও দেখবি সেখানে করছে বিরাজ আহাদ নিরঞ্জন দেখবো আহাদমাদের মধ্যেই আহাদ আছে এলোকগুলোও কিন্তু আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ডাকে ওদের মধ্যে এই যে ওরা সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না ভায়া লাগে এই যে ভায়া মাধ্যমের এটা আল্লাহ বরদাস্ত করেন না মক্কার কুফাররাও কিন্তু মূর্তি পূজা করতো ঠিকই এবাদত আল্লাহর কার্লাহ করতো না আমার তো মনে হয় এই যুগের পৃষ্ঠাবহেলের চেহারা সুন্দর ছিল লম্বা দাড়ি ছিল মাথায় পাগড়ি কাবায় পড়ে থাকতো আল্লাহ নবী সালাম যখনই যাইতেন প্রথম দেখা হতো আবুজাহের সাথে আর সে খাবার ওখানে বসে থাকত মানুষের মুসাফের কাবা আমরা তোমার ঘরের হাজিদের খ্যাতমত করি আর আমাদের মধ্যে একটা বেদিন হয়ে গেছে আবু জাহেল যে বদর যুদ্ধে গেছিল ওরা ধর্মীয় যুদ্ধ বুশ যখন আফগানিস্তানে কি বলেছিল কুরুে আল্লাহ মানে না এর আল্লাহ মানে সমস্যাটা কোন জায়গায় কোরআনে আল্লাহ এদের বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তারা বলছেন পরিবর্তে কিছু জিনিসের পূজা করে এবাদত করে যারা ওদের ক্ষতিও করতে পারে না উপকার করতে পারে না এগুলোর ইবাদত করে কেন এবং তারা বলে এতবার আইন্দাল तब करी, करी, करी एक उद्देश्य আমাদেরকে আল্লাহর পৌঁছিয়ে দিবে আমরা এইগুলোর এবাদত অন্য কোন উদ্দেশ্যে করি না শুধু একটাই উদ্দেশ্য ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে কারিপ করে দিবে নিকট করে তাহলে মূর্তি পুজো মূর্তি পুজো করতে কি জন্য आल्लार नैकट्य अर्जुन माध्यम हिसाब आल्लर का सुपारिश करी हिसाब ताओ कहते आल्ला के मदद करत ये जी शिक है माध्यम लगाए करा ये बोल समस्या तो मन है दादजल जन आस पीढ़ा सी कारामत आदि पढ़व गोषकाते हैं बाबुल कारामत अधिक कारामत अधिक आल्ला नबी का রাতে কুকুরে হামলা করতে পারে না তারপরে কুকুর মার্কা মানুষ হামলা করলসলিমদের তো এটাও খুব ভালো জিনিস তো যাই হোক আল্লাহ রাসুল সাল্লামের দরবার থেকে তারা বের হলেন দুইজন মনে করেন এখান থেকে ওই মেইন রোডে যাবে একসাথে একজন আর লাঠিটা জ্বরে উঠল আলোকিত হয়ে গেল দুইজন সে আলো দিয়ে চলে গেল রাস্তা পর্যন্ত এরপরে দুই জনার রাস্তা দুই দিকে পরে আর এক লাঠি জ্বলে উঠল আলোকিত হয়ে গেল এটা কারামত এগুলো আমরা বিশ্বাস করি কিন্তু সাহাবুদের কোন কারামত এরকম আছে আল্লাহর উপরে অভিযোগ করা আল্লাহর সিদ্ধান্ত পাল্টাই দেওয়া সমস্ত আছে জোর গ্রহণ নিয়ে আসা এইগুলো হলো আমি যাবি এইখানে আমাদের কিছু মানা নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই এই কাহিনী বানায় আর কারাবন করে তো যেটা বলছিলাম এই রোগগুলো কিন্তু মক্কার মূর্তি পুজকরা যদি এই কারণে সিঁড়িকে লিপ্ত হতে পারে হতে পারে তাহলে এরা কি হবে হা যদি এরকম কেউ না করে তাকে মর্শিক বলছি না একজন শিক্ষক তার কিতাব বুঝতে যাই বিষয় কিন্তু এতটুকু পীর মুড়িদি বিষয় এত জড়িত না পীর মুড়িদি বায়াত দিতে হয় তারপরে পীরে মুড়িদের অন্তরে সব জানে সব দেখে কাশফ খোলা এরকম আরো অনেক কাহিনী আছে নাম বলতে গেলে অনেক জ্ঞান জাম লাগে আমি এদেশের শীর্ষ পর্যায় বড় বড় আলেন তাদের বইতে লেখা আছে পীরের সংজ্ঞা দিয়েছেন যে পীর মুড়িদের অন্তরের ভালোমন্দ সব কিছু অবগত এবং সবকিছু সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম ভালো সব অবগত কে অন্তর খবর জানেন কে পীর সাহ সব জানে তো যাই হোক আমাদের পীরদের এত চিন্তা করে লাভ নাই আমাদের নিজের চিন্তা ভাণী যারা করবো আমাদের এবাদত করার জন্য কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ঐখান থেকে বিষয়গুলো আসলো যে ওরাও তো এবাদত করে আল্লাহ কিন্তু সাথে ভায়ামাধ্যম লাগায় আল্লাহ বলছেন না কোন ভায়া মাধ্যম চলবে না কোনো অংশীদার চলবে না আলাহদ্দিন আর একটা সুরা এটা আছে তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই এখানে আরবি একটা পরিভাষা এটা এরকম বারবার আসে লাহা মানে কি কোনো ইহা নাই আগে না ই তবে আছে কে আছেন এটা আরবি নিয়ম কোন জিনিস যদি একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হয় তাহলে প্রথমে করে না তারপরে করে কি এটাকে বলে আর সীমাবদ্ধ করে দেওয়া এইখানে দেখেন আল্লাহ বলছেন অমা উমেরু ওই লা আর মার এক অর্থ উমেরু তাদেরকে আদেশ করা হয় নাই তাদের কোনো হুকুম করা হয় নাই ইল্লা তবে হুকুম করা হয়েছে কি তারা হোনফা হানিফ এর হানিফের বচন হানিফ মানে হচ্ছে মা এল আনজমি এল ইলাল সমস্ত বাতিল বাতিলগুলোকে প্রত্যাখ্যান করে বাতিল করে এক আল্লাহর দিকে আকৃষ্ট হয় এটার নাম কি হানিফ এই বলেন এখলাসুল নিয়ত দুইটা দলিল পেশ করার জন্য দুইটা দলিল মাত্র দলিল অনেক আছে আমরা আপনাদের মুখস্থ রাখার জন্য দুইটা দলিল পেশ করলাম কি কি একটা হলো দুই নম্বর আয়াতিস আর একটা হাদিসে জিব্রাহি মধ্যে আছে কিসের মধ্যে হাদিসে জিব্রাহ একটা হাদিসের নাম এই নাম হইল কি জন্য আল্লাহ আকবার দেখেন আল্লাহর নবীর জীবনের শেষ দিকে জীবনের শেষ দিকে তেইশ বছরের যত বিধান একটা প্যাকেট হওয়া দরকার ছিল কি হওয়া দরকার ছিল আর সবচেয়ে ভালো হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে খেয়াল করেছিল আমি যেগুলো বই রেখতে প্রায়টাই প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তর কি জন্য এটা হাতিসিব থেকে নেওয়া আল্লাহর রসুলাম একদিন এরকম সাহাবিদের নিয়ে বসে আছেন হঠাৎ করে একটা লোক আসল তো লোক যখন আসবে স্থানীয় লোক সবাই চিনবে আর থাকবে। কিন্তু লোকটা এরকম লোকটা ঢুকলো দেশ কাত ইমানের কেতাবলীমানের প্রথম আদেশটা অমরদুল হত্তাব রাজিয়াল্লাহ তাদের বণিত তিনি বলেন কুননা জুলুসান আমরা আল্লাহ নবীর কাছে বসেছিলাম হঠাৎ করে একজন লোক উদয় হলো এই লোকটা কিরকম এই লোকটা সাদিদ সার তার চুলগুলো একেবারে কালো এটা কেন বলেন বলতে পারেন চুলগুলো একেবারে কালো মানে মুসাফের না मुसाफिर हई लेपाफे दूर नोता स्थानीय मध्य क्योंकि चिन्हे এরকম নবী কি ডাকতেন না আল্লাহ এরকম ডাকেন না কোরআানে কোরআানে আল্লাহ তারা কি সুন্দর করে ডাক দিয়েছে আর মিলাদ যারা পরে তারা করে কি ্মী ইয়া রসুল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা তোমার এই সালাম নেওয়ার জন্য আল্লাহ নবী বসে দেখেন যাই হোক এই লোকটা সেরকম শুরু করলো এরপরে অনুমতি চাইলো এতে বোঝা যায় যে প্রথম ডাকে বোঝা গেছিল যে গ্রাম্য বৌদ্ধ বুঝে না কিন্তু অনুমতি চাওয়ার দ্বারা বুঝা গেল যে ভালো মসজিদে আদর সম্পর্কে অবগত আছে আল্লাহ অনুমতি দিলেন আসলো এসে বসলো হাটু ভেঙ্গে নামাজে আমরা এরকম বসি এরকম বসলো এতে বোঝা যায় লোকটা খুব বাসাল আদব বাখলা ভালো জানে কিন্তু বসার পদ্ধতি ছিল হাটু দুইটা আল্লাহ হাটুর মিলেই বসলো এটা আদবের খেলাম গ্রাম লোক এরকম করে এটা বসা ঠিক না আপনি কারোর বসবেন একটু দূরত্বের পান না প্রত্যেকটা মানুষের শরীরে গন্ধ আছে আল্লাহ এটা একটা আল্লাহর কি এজাজ মানুষের হাতের ছাপ যেরকম ভিন্ন ভিন্ন হাতের ছাপ যেরকম ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের গায়ের ঘেরান ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের আমার মনে পড়ে একজন লোক সকালে বোধহয় ডাল খেয়ে আছে খুব বেশি করে জাজওয়ালা ডাল সামনে বসছে হঠাৎ করে এসে একটা ডেকুর দিল আমিও অপ্রস্তুত ছিলাম এটা আমার পেটের ভিতরে চলে গেছে মানে গ্রামটা এক সপ্তাহ পর্যন্ত ছিল ওই যে একটা গ্যাস বেড়ে যাচ্ছে আমার নাকের চলে গেছে হয় এরকম এই এটা খেয়াল রাখবেন প্রসঙ্গক্রমে আসছে জন্য আদবের কিছু ব্যাপার আছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম অনেক সমৃদ্ধ এসে বসলো আল্লাহ আল্লাহর সাহেব আল্লাহ রসুল এতে মনে হয় বধু গ্রাম্য অশিক্ষিত এরপরে সাহবা এখানে চাইতেন যে ওই সময় সাহের দিকে প্রশ্ন করতে না সাহবাইকাল মিশিয়ে একটা চাইতেন যে বাইরের লোকজন আসুক তারা উল্টে প্রশ্ন করলো আল্লাহ রসুল রাগ করেন না লোকটা প্রশ্ন করলো ইয়া মুহাম্মদ আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম কি জিনিস গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রসুলাম বলেন ছয়টা ইসলামের যে ছয়টা রোকন ও ছয়টা বলে দিলেন এরপরে লোকটা আবার জিজ্ঞেস করলো ফাহবির ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন বোঝা গেল এমনে ইসলাম আর ইমান আমরা একে অর্থে ব্যবহার করি করা যায় কিন্তু যদি আলাদা আলাদা চিন্তা করা হয় তাহলে ইসলাম মানে বার্জিক যে জিনিসগুলো আছে মুখে লা আসাদ সাক্ষী দেওয়া ও আসাদ মোহাম্মদ আব্দুল্লা সাক্ষী দেওয়া সালাদ কায়ে করা বাহ্যিক আমল সৌম পালন করা হজ করা জাকাত দেওয়া এগুলো ইসলাম এগুলোর নাম কি ইসলাম বার্জিক যেটা প্রকাশ পায় এটা নাম ইসলাম এরপরে বললেন যে আমাকে আপনি ইমান সম্পর্কে বলুন ইমান কি জিনিস এইটা ক্লিয়ার না করলে আমরা তো পরিষ্কার বুঝতে পারতাম এবার আল্লাহ রাসুলাম বলেন আল্লাহ পর ইমান রাখা আল্লাহ যে এক তারপরে ইমান রাখা ওই বাকি যেগুলো বললো বলল অন্তরে বিশ্বাস করা লোকটা প্রশ্ন যখন উত্তর শুনলো আল্লাহ রসুল উত্তর দিলেন লোকটা আপনি ঠিকই বলেছেন আশ্চর্য যে প্রশ্ন করছে এতে যায় তার উত্তর জানা নাই জানার জন্য প্রশ্ন করছে আবার যখন আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন তখন সে বলছে সাদাক্তা আপনি ঠিকই বলেছেন এতে জানা বোঝা যায় যে তার উত্তর আগে থেকে জানা আছে আশ্চর্য এরপরে সে প্রশ্ন করল ফির এসান আপনি আমাকে এসান সম্পর্কে বলুন এসান কি জিনিস আল্লাহ এটার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি এটা বোঝাবার জন্য হচ্ছে কি জিনিস আল্লাহ রাসুসবিলেন আং তা আবুদাল্লাহ তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইন্ম তার তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না তিনি তোমাকে দেখতে পাচ্ছি আর আমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই বিশ্বাস নিয়ে এবাদত করার নাম কি এহসান যেটা হচ্ছে হাদিসটা শেষ করে দে लोकता बोल अच्छा बोल तो कभी जिज्ञेस जिज्ञास चे बी जा प्रश्नकार के प्रश्न कर विषय তার মানে এই বিষয়টা তুমিও জানো আমিও জানি না এ বিষয়ে বললেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা কারীর তুলনায় বেশি জানে না তার মানে না জানার মধ্যে দুজন আমরা সমান কেমত কবে হবে এরপর। দেখেন কি সুন্দর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল যে কেয়ামত সঠিক কবে হবে এটা কেউ জানে না এরপরে প্রশ্ন আপনি কেয়ামতের আলামত সম্পর্কে বলুন তাহলে কেয়ামতের লক্ষণ গুলো কি এবার আল্লাহ রসুল হ্যাঁ এগুলো বলবো দেখেন আল্লাহ রাসুসালাম যখন বলেছেন তখন লম্বা লম্বা বিল্ডিং ছিল নাকি টাওয়ার কিভাবে মানে যার পায়ের জুতা নেই তাকে বলে হাফিন হোফাত ওরা তুন মানে হচ্ছে আর ই মানে উলঙ্গ বদন কাপড় পরার ব্যবস্থা নাই আলা হচ্ছে অভাবী খালি হাত রে আশা বকরির রাখাল নাঙ্গা বদন না তারপরে কি খালি হাত বকরির রাখাল এই জাতীয় লোকদেরকে তুমি দেখতে পাবে এটা বুনিয়ান এরা বড় বড় অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে কে কার চেয়ে উঁচু এটা তা বল মানে লম্বা কে কারে উঁচু নির্মাণ করা যায় সেই ব্যাপারে আমরা ছোট আলামত না কিন্তু অনেকগুলো আছে এইখানে মাত্র কয়েকটা আলোচনা দুইটা তিনটা আলোচনা করেছেন এমন এটা চলে আসলো তাহলে এটা একটা বড় আলামত আর বললেন আনতালে দাঁড়াম তাহা তুমি দেখবে যে মেয়ে লোক मनीप के जन्म दिखे विभिन्न व्याख्या कर दास दास संग्लासूल साल आया पेश करल तुम्हें क्या समझे जिज्ञेस कर নিশ্চই আল্লাহর রয়েছে কেমতের সঠিক লোকমান এর একেবারে শেষ নম্বর আয়া চৌত্রিশ নম্বর আয়া এত শেষ এবং বৃষ্টি নাজেল করেন বৃষ্টি এলে সঠিক কার কাছে আপনি বলেন আবহাওয়া বলে দেয় বৃষ্টি হতে পারে আর বেটার সম্ভাবনা বলে দেয় তাও কেমনে বলে আপনি বলতে পারেন আকাশে ম্যাগ দেখতে বলতে পারেন বৃষ্টি হতে পারে আপনি চোখ দিয়ে দেখেন একটু পরে ওরা আগের থেকে মেশিনে দূরের থেকে দেখে নাগরে কোন সময় দেহ কিরকম চলছে বাস্পের পরিমাণটা কিরকম তারপরেও কিন্তু অনেক সময় কি হয়ে যায় বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায় ওরা টেরো পায় না তাহলে এটা দুই নাম্বার জিনিস ওই নাজিদুল হাই বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ভালো জানেন তিন নম্বর হল আল্লাহ জানেন কি হবে বলতে দুইটা দিন হতে পারে একটা ব্যাখ্যা হতে পারে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন আপনি বলুন এখন তোমরা পরীক্ষা করে বলতে পারি ওটা যখন সন্তান হয় তারপরে বলতে পারে আকৃতি তৈরি হলে তারপরে কি হবে ভালো হবে না মন্দ হবে তোমার উপকার আসবে না ক্ষতি করবে এটা তুমি জানো না কোরআ ব্যাখ্যা দেয় না কর্মসূচি হাম রেহেমে কি আছেন আল্লাহ জানেন এরপরে আল্লাহ তারা चार नम्बर करोकानदारी करते आगामी दिन से न्याल कर इबादत करा गुमराहेना पांच नम्बर अमातुन तमु प्राणी ना से जमिने मृत्युबरण कर মৃত্যু কোথায় হবে এটাও মানুষ কেউ জানে না কয়টা হলো তাহলে আল্লাহ তারা বললেন কোরআনের সুরায় জুমারের শেষ নাম্বার আয়াতে ৩৪ নাম্বার আয়াতে যে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের দেশটা বাংলা কথা আছে না দুইটা জিনিস আল্লাহ সারা কেউ জানে না হায়াত মোহাম্মত এই চারটে মিনি কয়টা হয়েছে আসলে ও চারটে বলে তারা চারটা জিনিস আল্লাহ সারা কেউ জানে না কি কি হায় আতার বৌধ কি দুইটা নাকি একটা হায় আত্মীয় বোধ চলে আসে ভিন্ন জিনিস নাকি তাহলে কি বললো এই যে ভুয়া কতগুলো জিনিস আমাদের সমাজে প্রচলিত হচ্ছে এটা আপনারা মনে রাখবেন এইগুলো কোরআনের সুরা জুমানের কয় নম্বর আয়াত চৌত্রিশ লোকমান সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত এটা মনে রাখবেন সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয় এটা আল্লাহ রাসুল সাল্লাম পরে শুনে দিলেন লোকটা চলে গেল আল্লাহ রাসুল সুলাম এবারে সন্দেহ করলেন যে লোকটা কে আসলে দেখে নাই উধাও এবারে আল্লাহ রাসুল সাল সাল্লাম বুঝতে পারলো লোকটা আর কেউ না আতা জিব্রাইল তোমাদের কাছে জিব্রাহ এসেছিল ইউ আল্লিমুকুম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য কারণ এই সুন্দরভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা প্যাকেজ তৈরি করে দেওয়া এটা করার জন্য এমন লোকের দরকার যেই পুরো এলএম রাখে কারণ প্রশ্ন করতেও কি লাগে এলএম লাগে এলএম ছাড়া প্রশ্ন করতে পারে না আমরা যখন কোন জায়গায় যাই কত রকম প্রশ্ন মানুষ করে তখন বুঝি ওই প্রশ্ন মাধ্যমে বুঝি কারিগ্রিম কতটুকু আছে প্রশ্নের মাধ্যমেই বোঝা যায় যে কোন স্তরের লোক তো প্রশ্ন করার জন্য একজন যোগ্য লোকের দরকার ছিল সেজন্য আল্লাহ তিব্রাহিল যে তুমি গিয়ে প্রশ্ন করো আর আল্লাহর রাসুস রাসালাম প্রথমে চিনতে পারতেন তাহলে উত্তর কে আমি যদি জানি যে আপনি প্রশ্ন করছেন আপনার উত্তর জানা তাহলে আমি উত্তর ওই যে আগে বললে কি প্রসিদ্ধ হাদিসের প্রথম হাদিস তো যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে এবাদত কৌ ভারত দুইটা শর্ত করা শর্ত একটা নিয়ে আলোচনা করলাম যে প্রথম শর্ত হচ্ছে কি করলাম একটা আর একটা পেশ করলাম কোনটা হাদিসে জিব্রাহ তিনটা দলিল আজকে পারমান এবার দ্বিতীয় নম্বর শর্ত আছে সঙ্গেই করলেন মন গড়া তৈরি হবে ইনশাল খালি মুখস্থ করবো না তিনটা জিনিস করবো মুখস্থ করব অন্তরে বিশ্বাস করবো তদ অনুযায়ী কি করবো করব আমরা এটা খুব খেয়াল করবো আমাদের এখানে আসলে যারা একটু মুরুবী শ্রেণীর আপনারা বেশিরভাগ যুবক ভাইয়েরা আপনার মধ্যে ব্যবহারের মধ্যে যেন থাকে, এটা এরা আমাদের মেহমান যারা এখানে আসে নতুন যারা আসে এরা আপনাদের আচরণ দেখবে ব্যবহার দেখবে আল্লাহর নবীর সাহাবিদেরকে দেখেও অনেক ইসলাম গ্রহণ করেছে ঠিক না এটা আছে একজন সাহাবি চলে গেছেন এক তার আমল দেখে লোকেরা ইসলাম গ্রহণ করে ফেলেছে আমাদের সেরা হতে হবে আমাদের আচার ব্যবহার চলাফেরা আমাদের নম্র হতে হবে আমরা বসার ক্ষেত্রেও খেয়াল রাখবো একজন মানুষ আসলো তাকে জায়গা দেয় করার নির্দেশ করা আছে ফিল মাজালিস যখন বলা হয় তোমরা এটা আমরা খেয়াল রাখবো আর যে যেখানে থাকি সেখানে এখলাস সাথে আমল দেব দাবো আল্লাহর জন্য আপনি যদি কাজটা আল্লাহর জন্য করেন তো মনে আনন্দ পাবেন এরপরে আপনার সঙ্গে কেউ না থাকলে আপনার কষ্ট হয় আর যদি গন্ডগোল থাকে তাহলে এই কাজ করে লাভ নাই আপনার দুনিয়া গেল আখের গেল দুনিয়া বিপদে পড়লেন আর আপনি এই লাভ নাই বলে নিজের আমলটা নষ্ট করে ফেললেন এটা খেয়াল করতে হবে যে আমাদের কাজটা হবে সম্পূর্ণ আল্লাহর জন্য এই কাজ করতে গিয়ে আমাদের যত কষ্ট হোক আমাকে অনেকে বলে যে আপনি দেখেন একটু যদি এই জিনিসগুলো সাইড দিয়ে পাশ কাটাতেন হেক অনুসরণ করতেন তাহলে এত ঝামেলায় পড়তেন না আমি বললাম তো ভাই ঝামেলাতে এখন শুরুই হয়নি যে এই ঝামেলায় এখন তো পরশিক ঝামেলার মধ্যেই পড়ে না কি হয়েছে কতগুলো চাকরি গেছে মানুষ গালিগারাজ করে এই তো এটা কিছু না আল্লাহর নবীদের প্রতি আমাদের সাহাবিদের প্রতি যে নির্যাতন যে জুন এসে তাকে আসছে এখন পর্যন্ত এখন ওগুলো কিছু নাই এই জন্য মনে রাখবেন এখন যদি আমি বলি আরে আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না তাহলে আমার ওই আমলগুলো শেষ তার মানে হচ্ছে আমি আমল করতেছি কি জন্য মানুষ আমার একটা পার্টি থাকবে দল থাকবে বিপদে আমার পাশে দাঁড়াবে সাহায্য করবে তাহলে তো আমার মধ্যে চিন্তা বরং দিনের জন্য যত বিপদ আসবে আমি আল্লাহর জন্য মেনে নেব ঠিক কিনা আজকে আমাদের সমালোচকরা বলে আমরা আর ভাত খাই কয়েকটা রাত্রে আর সকালে রুটি খাই সামান্য সবজি আর রুটি দুই রুটিও খাইতে পারবেন না চলা বেলা কেমন করি গতকালকে আমার সিলেটে প্রোগ্রাম ছিল এটা গাড়ির জন্য কত জায়গা এখন দিলাম শেষ গাড়ি একটা পাইলাম ঠিকই তাও নেওয়া লাগছে ওই যে নিকুঞ্জে ওখানে ওখান থেকে ড্রাইভার লাগছে এখান থেকে নেওয়া আজকে মস্তিদে আসবো কেমনে তো পর্যন্ত আমাদের কেসি এসব আসতেছে তার একজন থামাই চাইবে টাইম নেই আমি সিলেট থেকে আসছি সিলেট থেকে এসে কোন রকম নাস্তা করলাম গোসল করলাম কেমনে এখানে টাইম শেষ হয়ে নিয়োগ দেওয়ার সময় পনেরো হাজার টাকা বেতন দিত তারপর তোর তাও হইতে বাসা ফিরি ছিল একজন ছিল মসজিদে বসায় হাতে মাকে যারা তারা জানেন ওই ভিতরে বাসা আছে তাহলে বাসা ফিরি পনেরো বেতন কেউ দেয় দশ হাজার কেউ দেয় পনেরো হাজার কেউ দেয় পাঁচ হাজার কেউ দেয় তো না উল্টা দিয়ে আসা লাগে তো যাই হোক এটা মনে রাখতে হবে এই যে বিষয়গুলো আছে এদের কাছে তোরা বলে দিছে আমার নাম বলে দিছে তোর নামে চিনে তো যে লোক আমার সাথে কথা বলতেছে নিজের গাড়িতে আসতেছে দাবি গাড়ি এরপরে তার বিশাল মাদাসা আছে ব্রাহ্মণ বাড়িয়া বিশাল মাদাসা কাম সব বিদেশি টাকা তৈরি নাকি করে তারাই আমাকে এই কথাটা বলে যারা সৌদি আরব গিয়ে সৌদি আরবের টাকা এনে এই দেশে করে টাকা না যায় চলো করে সৌদি আরব কোন মাদাবার লোক গেছেন আপনারা কোন তাই কি করে আমরা কি বলি একসাথে বসতে যায় দেয় হাসাহাসি করে বাংলাদেশে গেছিলাম কুল্লু মুশরেক সব মুশরেক দুই নেত্রী আছে ওরা গ্যালি প্রোগ্রামের মধ্যে একটা রাখে টুঙ্গি শেখ মুজিবের কবর আছে উনি তাড়াতাড়ি ওই দিনের আগেই প্রোগ্রাম শেষ করে চলে গেছে সৌদি আরব আমাকে বললো তো আর একদি আবার আর এক সরকারের সময় সে সময় নিয়ে যাবে আর আছে না সংসদের একটা এরা কোন মাঝাবের লোক তুমি ওখানে গিয়ে তাদের পাও চিপতে পারো কেমনে টাকা আদায় করো যেন মিথ্যা কাহিনী এতজন ছাত্র এত হাজার শিক্ষক আতগুলো ইয়েছে এটিম আছে এই তিন কজন আসে ভর্তি করে যান একজন নিয়ে যান দেখেন কি হবে কোটা খালি নাই না এখন সমস্যা আছে এই সমস্ত যারা বলে আশপাশে মাদাসা যেগুলো আছে কোন মাদাসা রমজানে না যায় আজকে আমাদের সমালোচনা যারা করে তারা দেখি ওইখানে রমজান মাসে গিয়ে তারপরে তারা আঠটাঘাত পরে দূরে কথা অনেক পরেও না কারণ ওইখানে আটটা ঘাত পরে ওরা চলে যায় রাতের বেলায় গিয়ে অফিস খোলে ওই সময় জাকাতে টাকা বিতরণ করে এরা আট টাকা পরে তার দৌড় দেয় এই সমস্ত যারা করে আমাদের দেশে খোঁজ রাখবেন আমাদের জন্য বাড়ি করা গাড়ি করা কোনো সমস্যা ছিল না আমি যখন বরিশালে তখন ঢাকা আসিও নাই আজ থেকে কত আরো দুই হাজার সন টাকা আছে হ্যাঁ বরিশালে সেই শহরে বাড়ি বিক্রি করার কেনলাম তখন এখন তো আমার থাকা দরকার ছিল পাঁচতলা বিল্ডিং আমার গাড়ি থাকে দামি গাড়ি আমার ছাত্রদের গাড়ি আছে ওরা আমার সামনে গাড়ি নিয়ে আওয়াজ করতে যায় বাতিল করতে যায় যারা আমাদের সমালোচনা করে তারা যে তারাই আছে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা বড় বড় মাদ্রসা সব মাদ্রাসাগুলো প্রায় সৌদি আরব যায় রমজান মাসাই চাঁদা কালেকশন করার জন্য আর ওখানে গিয়ে তখন আলিয়াজিজদের টাকা আনতে তখন আর কি লাগে না চিন্তা লাগে না তখন আর কি থাকে না আর ফোত থাকে না এজন্য মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কোন কাজ করব সবটা কাজ করবো কার জন্য এই জন্য বিপদ আসলে আসবে কার জন্য কে আমাকে সাহায্য করলো আর কে করলো তার দরকার আছে কিছু কারো জানার দরকার নাই এটা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা এই যজ্বা তৈরি করব যে আমরা যে যেখানে থাকি একটা জিনিস অর্জন করবো যে কোনো কবুল কবুর অর্জনের প্রথম শব্দ কি আলোচনা হলো আল্লাহ সুহানা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমি এটা কি এটা একটা গল্প ওই আরেকটা এই যে গল্পগুলো আছে অমর এর পুত্র এবং আল্লাহ নবীন নাতি হাসান দুজন খেলা করছিল এমন সময় হাসান ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয় এতে অমরের পুত্র কাঁদতে বলে তুমি ওই কথা লিখে দিতে পারবে তখন হাসান বলে অবশ্যই হাসান তাকে লিখে দিলেন তখন ওমর বললেন আমি তোমাদের ওসিয়াত করে যাচ্ছি তোমরা মৃত্যুর পর ওই লেখাটি আমার কাভনের ভিতর দিয়ে দিবে যদি মৃত্যুর পর আমার আমল নামা আমল না থাকে তাহলে আমি যে রাসুল সাল্লাম এর গোলাম জান্নাতের নাজাত পাই এরকম কোন হাদিস আছে কি আমার নাই। আর আল্লাহর রসুলের গোলাম এই গোলাম পরিচয় দিয়ে কি হয়ে যাবে পার পেয়ে যাবে হাদিসের পরিপন্থী আল্লাহর রাসুল সাল্লাম মুসলিম ইয়া সহিফা তেমাত্ম আপনারা তো জানেন না আব্দুল কাদের জিলানির জীবনীতে লেগছে ওনার নাকি একটা খাদেম ছিল তো খাদেম জিজ্ঞেস করে যে সারা জীবন আপনার ঘোরা পাল্লাম পরে কি হবে কোনদিন একটি বলছেন যাহ তুই মালায় ফেরেস্তাদেরকে বলে দিস মনকার নাকি জিজ্ঞেস করে বলবি আমি বড় আজগুবি কাহিনী ঘোরা পালতাম এইগুলো যুক্তি দিয়ে তারা এই বললাম না যে আমার যুবা আলোচনা যেদের কাছে গেলে বলে কি কয় দেখেন নৌকা যদি আপনি একসাথে পাঁচজন লোক গেলেন আপনি বড় হজুর নৌকার মালিক বলল হজুর বড় হজুর আপনাদের পয়সা নেব না আপনি ওনাদের আমার সাথে ক্যামতের মাঠে আল্লাহ তারা সাথে বদলকদের বাফ করে দিবেন এখন আপনি একটা কাহিনী শুনলেন যুক্তি পেশ করা হলো এরপরে ফার্সি কবি বাড়ি মারা হলো এখন বিশ্বাস না করে